السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن وعلى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وآتيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازأتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر دالك خير وحسن تأويل فيديو دوشق شرطة من دولي بس تبعاً لارباً قوتكي اپنا دير مباراك بعد دنبات جاني عزق عمراء اما دير ندري تو درس حديث رجي من عدلة الاحكام এই কিতাবটি শুরু করার আগে আমরা আপনাদের কাছে এই কিতাবের লিখক এবং এই কিতাবের সংক্ষিপ্ত পরিচয় দান করতে চাই আসুন তাহলে আপনারা এই যে বুলুবুল মারামীন আদিল্লা তুল্লাহ কাম এই কিতাবটির আমরা কী করে এর পরিচয় জেনে এই কিতাবের লেখক একজন অত্যন্ত সুপরিচিত নিকটে শিক্ষীদের নিকটে তিনি অত্যন্ত প্রসিদ্ধ এবং হাদিস বিষয়ে অত্যন্ত এক পণ্ডিত ব্যক্তিত্ব যার পরিচয় দিলে আমরা জানতে পারব তার নাম হচ্ছে আহমাদ উবনো আলি ইবনো মোহাম্মদ উবনো মোহাম্মদ ইবনো আলি ইবনো মাহমুদ ইবনো আহমাদ ইবনু হাজার আল কিনানি আলা সালানি অর্থাৎ তার নাম হচ্ছে আহমাদ বাবার নাম আলী দাদার নাম মোহাম্মদ এভাবে তাদের বংশ পরিচয় কেনা না একটি গোত্রের তিনি মানুষ ও আসকালান এটা ফিলিস্তিনের একটি স্থান এখানেই তার জন্ম হয়ে থাকে অত্যন্ত সুন্দর একটি ইসলামী পরিবারে একদিক থেকে তার বাবা একজন প্রসিদ্ধ ব্যবসায়ী ছিলেন অর্থসম্পদের মালিক ছিলেন অন্যদিক থেকে তার মা তিনিও কিন্তু অত্যন্ত ধনত্যবান এক পরিবারের নারী ছিলেন এই বাবা মা যদিও তাদের ধন দৌলতের কম ছিল না তারপরও ইবনু হাজার আসকরানি যার প্রসিদ্ধ ছিল কি ইবনু হাজার আসকানি নামে তিনি প্রসিদ্ধ লাভ করেছিলেন যার কুনি লকব ছিল ইবনু সাহাব ইবনু সাহাব ছিল তার উপাধি এবং তার কুনিয়দ বা উপনাম ছিল আবুল ফজল এই মহাপণ্ডিত ব্যক্তির ছোট্টকালের জীবন এমনই ছিল যে এই ব্যক্তি তিনি মাত্র নয় বছর বয়সে সমস্ত কোরআনের হাফেজ হয়েছিলেন সুফহান আমরা ক্ষেত্রে বলবো যে আমাদের ঘরে যারা ছেলে মেয়ে আছে আপনি তাকে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান ব্যারিস্টার বানান তারা আগে তাকে কোরআনের হাফেজ বানিয়ে দিতে পারেন তাহলে তো আপনার জন্যে ওই সন্তানের জন্যে বিরাট কিছু একটা করে ফেললেন আপনি এই জন্য বন্ধুগণ এই যে ইবনা হাজার আসকালী রহমাতুল্লাহ আলাই নয় বছরের কোরআন হেফজ করলেন এবং যখন বারো বছর বয়স তার হলো। তখন তিনি শিক্ষার জন্যে নেমে পড়লেন ময়দানে এবং প্রত্যেকটা বিষয়ের জন্য একজন একজন করে ভালো শিক্ষক নির্বাচন করলেন আরবি ভাষা শেখার জন্যে যোগ্য একজন শিক্ষক কোরআন শিখার জন্যে যোগ্য একজন শিক্ষক হাদেশ শেখার জন্য যোগ্য একজন শিক্ষক ফিকাহ শেখার জন্যে একজন শিক্ষক ইলম হাদিস শেখার জন্যে একজন শিক্ষক এইভাবে প্রত্যেকটি বিষয়ে পণ্ডিত ব্যক্তিত্বের কাছে তিনি শিক্ষা লাভ করলেন তিনি এজন্য মিশর এবং মক্কা মদিনা এজন্য ইরাক এর জন্য শাম বৃহত্তর শাম বা সিরিয়া এগুলি সব তিনি শিক্ষক রয়েছে কোথায় গেলে এই জ্ঞান শিক্ষা করা যাবে কোরআন সুন্নার সঠিক আলো জানা যাবে তাই হাজার রহমাতুল্লাহ আলাই মাত্র বারো বছর বয়সে বেরিয়ে পড়লেন আমরা সবাই মনে করি সন্তান বাই থেকে বের হলে কোথায় যাবে কি করবে না তার বাবা মা ছেড়ে দিলেন এবং লেখাপড়ার জন্য যা অর্থকরী প্রয়োজন তার সরবরাহ করতে থাকলেন হাজার আসকালানি তিনি অতি অল্প সময়ে তিনি কি করলেন বিভিন্ন বিষয়ে পণ্ডিত হয়ে গেলেন বিশেষ করে হাদিস শিক্ষার ক্ষেত্রে তিনি খুব মনোনিবেশ করলেন হাফেজ ইরাকি তার কাছে তিনি ১০ বছর একাধারে শুধু হাদিসের ওপরে পণ্ডিত্য অর্জন করলেন তাই তিনি করলেন কি বিভিন্ন বিষয়ে তিনি পাণ্ডিত্য অর্জন করে দিনের বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করে সেই যুগের তিনি হয়ে গেলেন কি সেই হল ইসলাম উপাধি এক বিরাট উপাধি সেই যুগের বিরাট উপাধি তার জন্ম হয়েছিল সাতশো হিজরিতে। হিজড়িতে সাতশো তেহাত্তর হিজড়ি অর্থাৎ অষ্টম যুগে তিনি এক পাণ্ডিত্য অর্জন করলেন এবং এক পর্যায়ে তাকে কোরআনের শিক্ষা হাদিসের শিক্ষা ফিখার শিক্ষা বিভিন্ন বিষয়ে তার কাছে দায়িত্ব দেওয়া হলো এবং তিনি এই কোরআন সন্ন্যার প্রচার ও প্রসারের জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন দায়িত্ব এমনকি তিনি চিফ জাস্টিসের দায়িত্ব তিনি পালন করলেন তিনি এমনকি বিভিন্ন বিষয়ে কলম ধরলেন তার লেখা প্রায় দুইশের অধিক কিতাব রয়েছে এমন কোনো বিষয় নাই যে বিষয়ে তিনি কলম ধরেন নাই বড় এক পণ্ডিত ইতিহাস এবং রিজাল শাস্ত্রের উপরে বই লিখলেন এ ধরনের অনেক বই তার সাক্ষ্য কাছে প্রমাণ করছে যে তিনি কত বড় এক পণ্ডিত ছিলেন কত বড় এক মহান ব্যক্তিত্ব ছিলেন যিনি আমাদের কাছে তার সেই গর্ভ শুধু নিয়ে কবরই তিনি চলে যান নাই বরং তার এক বিশাল সমুদ্র বিশাল এক সম্পত্তি মুসলিম জাতির জন্য তিনি উপহার দিয়ে গেলেন বিশেষ করে তিনি বুখারি শরীফ আর সাহিউল জামে ল তার একটি তিনি কি ভাষ্য লিখলেন সারাহ লিখলেন যার নাম হলো ফতহুল বাহি এই কিতাবটি লিখতে দীর্ঘ সময় তিনি কাটালেন এই কিতাবটি ফতুল বাহারি যেন কামুসুন্না সমস্ত সুন্নত সমস্ত হাদিসকে এই কিতাবের মধ্যে তিনি কি করলেন সংকলন করলেন বলা হয়েছে যে কোরআনের পরে সবচাইতে সহি কিতাব সহিবিল এই সহি ব্যাখ্যা বিশ্লেষণ হয়েছে সর্বশ্রেষ্ঠ যে সারা সেটা হলো ইমাম ইবনা হাজার রহমতুল্লাহ আলাই তিনি আটশো তেরো হিজরিতে এই কিতাবটি একটি ভূমিকা দীর্ঘ একটি ভূমিকা লিখে শেষ করেন এরপরে আটশো সতেরো সাল থেকে নিয়ে আটশো বিয়াল্লিশ সাল পর্যন্ত বছর ধরে এই বইটি লিখে তিনি ওলামাদেরকে ডেকে যারা যোগ্য লোক তাদেরকে ডেকে সেই দিনে পাঁচশো দিনার খরচ করে একটা অলিমার ব্যবস্থা করলেন এবং সেই কিতাবের আজও সবার অন্তরে তার মায়া মহব্বত এবং এই কিতাব আজ যারা আলেম তার ঘরে অবশ্যই রয়েছে বন্ধুগণ এই কিতাবটির লেখক সম্পর্কে আমরা সংক্ষিপ্ত পরিচয় আমরা জানলাম এই লেখকের কানিস গ্রন্থের মধ্য থেকে আমরা একটি কিতাব আপনার জন্য নির্বাচন করেছি আর সেটি হল কি বুলুগুল মারাম মিন আদিল্লা তিল হকাম এটি অত্যন্ত চমৎকার কিতাব এই কিতাবের মধ্যে মহাপন্ডিত ইবন হাজারী রহমাতুল্লা আলাই মানুষের জীবন চলার জন্যে এর বিধান জানার জন্যে সংক্ষিপ্ত আকারে এ টু জেড যাহা প্রয়োজন পবিত্রতার ক্ষেত্রে নামাজের সালাতের ক্ষেত্রে জানাজার বিষয় বিষয়ে বিবাহস্বাদির বিষয় বিরাজ বন্টনের বিষয়ে বিভিন্ন অপরাধ তার শাস্তি সে বিষয়ে ষোলোটি পর্বে এবং সাতানব্বইটি অধ্যায়ে সুন্দর করে সাজিয়ে সহজভাবে জাতির কাছে পেশ করলেন আরবি ভাষা দিয়ে অনারব আমাদের ভাষা বাংলা আমরা আরবি পড়লে বুঝি না তাই পৃথিবী বাংলার পক্ষ থেকে এই চমৎকার একটি কিতাব আপনাদের জন্যে ফার্স্ট টু লাস্ট প্রথম থেকে শেষ পর্যন্ত বাংলা ভাষায় এর ব্যাখ্যা বিশ্লেষণ আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যে এক সুন্দর প্রোগ্রাম হাতে নেওয়া হয়েছে আপনারা আমাদের সঙ্গে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত এটাই তো আমাদের কামনা ও বাসনা এই কিতাবটি তিনি হাদিসের যত কিতাব রয়েছে সবগুলির সবগুলিকে মোলাখাস করে সংক্ষিপ্ত করে তিনি এইখানে সুন্দর করে সাজালেন আমাদের জন্যে যেখানে তিনি হাদিস যতগুলি আহকাম বিধানের হাদিস রয়েছে সবগুলিকে সুন্দরভাবে সাজালেন সংক্ষিপ্ত সাজালেন এই হাদিসগুলি তারা বর্ণনা করেছেন তাদেরও নাম উল্লেখ করলেন ইমাম বোকারি ইমাম মুসলিম কে বর্ণনা করেছেন রাহিম জামিয়া তাদের নাম উল্লেখ করে দিয়েছেন তার সঙ্গে এ হাদিসটি সহি যত সহি হাদিস সেটাকে তিনি প্রথম স্থান দিয়েছেন বন্ধুগণ ছোট্ট বিরতির পরে আবারও আপনাদের কাছে আমরা ফিরে আসব। দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবন যাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা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 students of Islamic International School, welcome all of you. As-salamu wa rahmatullahi wa barakatuh. Al-Malikul Qudus, al-Salamu al-Mu'minu al-Mu'aymin. M-U-S-L-I-M, I'm so blessed to be with you. I know about you, I know about me I'm proud cause I'm rolling Islamically Everywhere Watch Little Wonders at their best. Bishoy Shishwura, Pratibhudban, 14th time, and Puno Shamprachar, Shokal Agarotai, Bangladesh, Peace TV, Bangladesh. As-salamu alaykum wa rahmatullahi wa barakatuh. Wa alaykum as wa rahmatullahi wa barakatuh. Pundukun, chhattu biru tirpore, আবার আপনার কাছে ফিরে এসেছি বুলুগুল মারা মানে যা উদ্দেশ্য পর্যন্ত পৌঁছে যায় কিসের বিধান জানার ব্যাপারে তাহলে বিধান জানার ক্ষেত্রে আমাদের উদ্দেশ্য পর্যন্ত আমাদের প্রয়োজন সে পর্যন্ত আমরা যদি ভালো করে অধ্যয়ন করি ভালো করে বোঝার চেষ্টা করি এর নিয়ম কানুন এর হুকুমগুলি আমরা জানার চেষ্টা করি এই কিতাবটি তিনি সংক্ষিপ্তাকারী যত সহিদিশকলন করলেন এবং সংক্ষিপ্ত করলেন তার সাথে যারা এই হালিস বর্ণনা করেছেন তাদের নাম উল্লেখ করলেন তার সঙ্গে না না হাসান সহিসি গ্রহণ যোগ্য কিনা আমলের যোগ্য কিনা সেটাও তিনি আমাদেরকে বলে দিয়েছেন এবং কেন যোগ্য না সেটাও অনেক ক্ষেত্রে তিনি তার কারণও বর্ণনা করে দিয়েছেন অনেক ক্ষেত্রে একটি হালিশ বর্ণনা করে ওই হালিসটি অন্য অন্য বর্ণনা সূত্রে বর্ণিত হওয়ার সময় হয়তো সেখানে একটি শব্দ অতিরিক্ত এসেছে বা ওইখানে একটা শব্দ ওই হাদিসটির অর্থকে বুঝাবের জন্য সুস্পষ্ট করে যাওয়ার জন্য সহায়ক এই ধরনের তিনটি বিভিন্ন বর্ণার শব্দগুলিকে তিনি অনেক ক্ষেত্রে আমাদেরকে জমা একত্রিত করে দিয়েছেন বন্ধুগণ ইমাবিবাহ হাজার আসকার রহমাতুল্লা আলাই এই কিতাবটি লিখেছেন যে লিখার পরে আমাদের জন্যে এত সহজ করে দিলেন আমাদের দিন জানার হাদিস অনেক হাদিস রয়েছে মাত্র এই যে একটি ছোট্ট কিতাবের মধ্যে আমাদের সাধারণ মানুষের দিন জানার ছোট্ট একটি তিনি সংকলন করলেন এজন্য আমরা সকল মুসলিম জাতির পক্ষ থেকে দোয়া করি ইবনে হাজার তিনি আজ কবরের সাহিত্য আছেন মোহামবুল সকল পাঠকের যত সব তার কবরের জন্য পৌঁছে দেন এবং তাকে শান্তিতে রাখেন তার আখরাতের জীবনকে কল্যাণ মঙ্গলময় করে দেন আল্লাহ রব্বুল আলমিন তার কবরকে নূর দিয়ে আলোকিত করে দেন এই মহান মহামরবুল্লা আলমিন যে মহাপুরুষ যে মহাপন্ডিত আমাদেরকে এত বড় একটি সুন্দর চমৎকার উপহার দিলেন তার মতো আমাদের খাদেম বানালেন আসুন না আপনার ঘরে আমার ঘরে এ ধরনের কিছু খাদেম এ ধরনের কিছু আল্লাহর দিনের খিদমৎকারী আমাদের সন্তান থেকে আমরা তৈরি করার এক অনুপ্রেরণা এখান থেকে আমাদের মধ্যে আমরা সৃষ্টি করার চেষ্টা করি বন্ধুগুন এই কিতাবটি আল্লাহ রবীন্দ্র এত মানুষের কাছে দিলেন যে এই কিতাবটি বিভিন্ন ভাষায় আজ অনুবাদ হয়েছে এই কিতাবটি বিভিন্ন ভাষায় আজ অনুবাদ হয়েছে আমাদের বলেছিলাম বাংলা ভাষায় অনুবাদ হয়েছে ইমাম ইবনা হাজার আসকাইম রহমাতুল্লাহ আলাই আটশো বাহান্ন হিজড়িতে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন কিন্তু তার রেখে যাওয়া এই সম্পত্তি এটা কিন্তু আজও রয়ে গেছে আবু হরাইরা রাজিয়াল একদিন মদিনার বাজারে গিয়ে দেখলেন মার্কেটে গিয়ে দেখলেন লোকজন দুনিয়ানি নিয়ে ব্যস্ত বেচাকানা নিয়ে ব্যস্ত তাদেরকে উদত্ত আহ্বান জানিয়ে জোর গলায় উঁচু শব্দে বললেন তোমরা এখানে দুনিয়া নিয়ে ব্যস্ত আর মুহাম্মদুর রসুল্লাহ সাল্ল আরে সাল্লামের মসজিদে মিরাসবুয়া রাসুল সাল্লা সাল্লামের মিরাস উত্তরাধিকার বন্টন করা হচ্ছে আর তোমরা বাজারে ব্যস্ত হয়ে তোমরা সরগোল করতেছ কথা বলতেছো। মানুষরা দেখল উত্তরাধিকার বন্টন হচ্ছে মসজিদ অবীতে রাসুল সাল সাল্লামের মিরাজ তার উত্তরাধিকার একজন মমিন সাধারণ মুসলিম পাওয়ার জন্য পাগল হয়ে ছুটে যাওয়ার কথা তাই তারা ছুটে আসলেন মসজিদ অবিতে এসে দেখলেন ওই কিছু তো বণ্ডন করা হচ্ছে না কাউকে কিছু দেওয়া হচ্ছে না বরং মুসিদ নবীতে ওখানে বসে সুন্নার, কোরআন সুনার দর্শ কোরআন সুনার ক্লাস হচ্ছে সেখানে আলোচনা হচ্ছে সেখানে দিন বুঝানো হচ্ছে অনেকেই না বুঝতে পেরে আবার মুসিদ নবী থেকে ফিরে যাচ্ছে বাজারের দিকে ইতিমধ্যে হজরত আবু হরে রাজিয়া তার আনহ বাজারের দিক থেকে মুসিদ নবীর দিকে আসতেছেন পথের মধ্যে তাদের সঙ্গে দেখা তারা জিজ্ঞেস করল আবু রাই রা রাজিয়া তার আপনি বললেন মুসিন বন্টন হচ্ছে নবুয়াতের মিরাজ উত্তরাধিকার বন্টন হচ্ছে না তিনি বললেন তোমরা দেখো নাই মুসিন অবিতে বসে ওখানে কোরআন ও সুন্নার দাস হচ্ছে ক্লাস হচ্ছে এটাই তো রাসুলের মিরাজ এটাই তো কোরআন ও সুন্নাই হলো রাসুল সাল্লাই ওসাল্লামের উত্তরাধিকার তাই বন্ধু কোন রাসুস্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন কিন্তু তার যে এটা আমাদের কাছে রেখে গেছেন কোরআন এই কোরআন আমরা হয়ে যায় সমস্ত রবী রসুল আরিম তোসাল্লাম এই দুনিয়ায় প্রেরিত হয়েছিলেন কেন এই আল্লাহর পক্ষ থেকে দেওয়া বিধান মানুষকে পৌঁছে দেওয়ার জন্যে সঠিক পথে মানুষকে আহ্বান করার জন্য শান্তির পথ দেখাবের জন্য যার ঘরে আমার এইরকম তিরমিজি শরীফ মুসলিয়া কি বলে আবুদাউদ্দ নাসাইব এই ধরনের বহু কিতাব রয়েছে হাদিসের রাসুল আসালামের সমস্ত হাদিসগুলিকে মহাদিস করেছেন বিভিন্ন তাদের কিতাবের মধ্যে ইমাম তির্মিজি বলেন এই জামে তিরমিজি যার ঘরে থাকবে যেন স্বয়ং রসুল একটি তিনি বলেছেন তিনি এই কিতাবের মধ্যে সর্বপ্রথম মোহান রবুল্লা আলামিনের প্রশংসা করে বলেন আলহামদুলিল্লাহ মোহন রবুল্লা আলামিনের সমস্ত প্রশংসা যিনি আমাদেরকে জাহিরি এবং বা তিনি প্রকাশ্য এবং অপ্রকাশ্য আজ আমরা অনেক কিছু জানি আবার অনেক কিছুই জানি না এক্ষেত্রে আমাদের জানা অজানা পানির গর্ভে মাটির নিচে কত কিছু রয়েছে আমাদের জানার বাইরে কত কিছু রয়েছে এই প্রকাশ্য অপ্রকাশ্য মহান রবুল্লা আহমিনত রাজি তার বান্দার জন্য সৃষ্টি করেছেন তাই প্রকাশ্য অপ্রকাশ্য এবং কাদিমান নতুন এবং পুরাতন সমস্ত কারণ নিত্য নতুন নামাত আমাদের কাছে আমরা আগে এখন পাচ্ছি আজ কাল পাচ্ছি তাহলে নিত্য নতুন ন্যামাত পুরাতন এবং নতুন প্রকাশ্য এবং অপ্রকাশ্য সকল নয়ামাত যে মোহানবুল আলমিন আমাদেরকে দান করেছেন এজন্য আমরা তার সমস্ত প্রশংসা করি এরপরে তিনি আল্লাহর প্রশংসা করার পরে এবারে বলছেন প্রতি কারণ যেই কিতাব মহাদেশনে কিরাম যে কোনো ইসলামী কিতাব এর শুরুতে আল্লাহর প্রশংসা এবং তার নবীর প্রতি দুরুদ সালাম পাঠ করে শুরু করা এটা একটা নিয়ম পদ্ধতি বা এটা সালফিস তারা কি করেছেন তারা এর অনুসরণ অনুকরণ করেছেন তাই ইমাম হাজার তার শুরুতেও এবং রহমাতের সালাম পাঠ করে তিনি শুরু করছেন এরপর আরও বলছেন ও আলিহি ওয়া সাহাবি আল্লাহ রসুলামের যে পরিবার যারা তার ছেলেরা তার মেয়েরা তার যে আত্মীয় স্বজন যারা মুসলিম ছিল যাদের প্রতি সদকা খাওয়া হারাম ছিলাম আনহা তার ছিলেন। এই তার সহর্মীগণ সবার প্রতি আল্লাহর রাহমত বর্ষিত হোক এরপর আরো তিনি বলছেন তার সাহাবাইকরাম সাহাবাইকরাম যারা তাদের জীবন দিয়ে তাদের অর্থ দিয়ে তাদের সব কিছুকে ত্যাগ করে প্রিয় হাবিব মোহাম্মদ রসুল্লাহামের দিনের প্রচার ও প্রসারের দায়িত্ব নিজেদের কাঁধে নিয়ে নিয়েছিলেন যারা তাদের দিনকে সহযোগিতা করতে গিয়ে বাবা মা আত্মীয় স্বজন সব ছেড়েছেন সেই সাহাবি সাহাবি বলা হয় যারা ইমানের সঙ্গে প্রিয় হাবিবকে দেখেছেন এবং ওই ইমানের প্রতি ইমানের উপরেই তাদের জীবন নিঃশেষ হয়েছে মারা গিয়েছেন ওই সাহাবাদের প্রতিও দুরুদসালাম রশিদ আল্লাহ রহমত তাদের প্রতি বর্ষিত হোক সাহাবিফিনে এর মদদ করার জন্য তারা দ্রুত গতিতে তারা পদচরণ করেছিলেন তাই তো আমরা যদি মদিনায় দেখতে যাই কয়জন সাহাবীর কবর আপনারা দেখতে পাবেন সবাই ছুটে পড়েছে এই নেমেছেন। তাই তাদের প্রতি আল্লাহর রাহমত বর্ষিত হোক যারা কি করেছেন আল্লাহ তবে এই গুণ এদেরকে তাবেই বলা হয় তবে যারা সাহাবিদের ছাত্র এদের থেকে যারা জ্ঞান চর্চা করেছেন কোরআন সুন্না শিখেছেন তাদের উপর আল্লাহর রহমত ও সালাম রসিত হোক যারা জ্ঞানের ওয়ারিস হয়েছে যারা এই কোরআনার জ্ঞানের দায়িত্ব এর প্রচারের দায়িত্ব নিজেরা নিয়েছেন যাদের সম্পর্কে মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল সালাম বলেছেন ওলামা আমবিয়া। এই আলেমগুন কোরআন সুন্নার যারা পন্ডিত এই কোরআন ও সুন্নার যারা জ্ঞান রাখেন তারা ইজত সম্মান এবং মর্যাদা দান করেছিলেন তাদের জ্ঞানের উত্তরাধিকারী যারা যারা কোরআন সুন্নার সঠিক জ্ঞান অধিকারী তাদেরও জন্য আল্লাহর পক্ষ থেকে রয়েছে কি কারাম তাদের জন্য রয়েছে মর্যাদা ও সম্মান বন্ধুগণ দিন ও দুনিয়া শিখার ক্ষেত্রে মানুষ চার প্রকার এক প্রকার মানুষ শুধু দুনিয়া শিখে আর একটাই শিখে না আরেক শ্রেণীর মানুষ দুনিয়াও শিখে দিনও শিখে বলুন দেখি কারা বেশি সবচেয়ে উত্তম নিঃসন্দেহে যারা দুইটিকে একাত্রিত করেছেন দুনিয়ারও জ্ঞান আর দিনেরও জ্ঞান একাত্রিত করেছেন আখেরাত অর্জন করতে পারবে আপনাদের মঙ্গল ও কল্যাণ কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আ রাহমতুল্লাহাত नाम आदाय कर जो सम्पद के विशुद्ध कर बर्तमान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 পরিবেশ কুসংস্কার কিভাবে আমাদের ঢুকেছে সর্ব ধরনের উপায়ের নিচে কাজী মোহাম্মদ ইব্রাহিম আক্রমুজামান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 प्रति शुक्रवार रत साढ़े आप पुन सम्प्रचार सकाल आठ टाय बांगशे बीस टीवी बांगल्